উম্মুল মুমিনিন মাইমুনা হাজেলাহ দালান্না হতে বর্ণিত একদা নবী সাল্লা সাল্লাম তাঁর নিকট বকরির কাঁধের গোষ্ঠ খেলেন অতপর সালাত আদায় করলেন অথচ অজু করলেন না